পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লা নামে শুরু শপথ আঞ্জির ফল ও জয়তুনের এবং তুরে সিনিনের এবং এই নিরাপদ নগরীর আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে অতপর তাকে ফিরিয়ে দিয়েছি নিচ থেকে নিচে কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎ করেছে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার অতপর क्या तुम अविश्वास करत के अल्लाह की विचारक मध्य श्रेष्ठतम विचारक नन